আলহামদুলিল্লাহ আলমিনের জন্য যিনি আমাদেরকে কাজ করার তাও প্রদান করেছেন ধারাবাহিক ভাবে আমাদের আলোচনা শুরু করেছিলাম আমরা মৃত্যু বিষয়ে আলোচনার মাধ্যমে মৃত্যু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 আমাদের আজকের আলোচনা সমাপ্ত হবে ইনশা আল্লাহ জান্নাতের অবশিষ্ট আলোচনার মাধ্যমে যারা এবং শুরুতেই জেনে নেওয়া যাক একটি কোটি টাকার প্রশ্নের উত্তর জান্নাতে কাদের সংখ্যা বেশি নারী না পুরুষ জান্নাতে অধিকাংশ মানুষ কারা নারী না পুরুষ এই ধরনের একটি আলোচনা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 সুতরাং সেই উপস্থিতিতে যখন লোকজন আলোচনা করছিলেন জান্নাতে পুরুষদের সংখ্যা বেশি এবং এটা নিয়ে তারা গর্ব অনুভব করছিলেন তাদের মতামতকে খণ্ডন করার জন্য রাসুদুল্লাহ সাল্লা সেই উক্তিটিকে ব্যবহার করলেন যেখানে রাসুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন যে জাননাতে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক পুরুষের জন্য জন স্ত্রী থাকবেন এবং কোনো একজন ব্যক্তি থাকবেন না যিনি অবিহিত থাকবেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি জান্নাতে।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 তারা কি দুনিয়ার নারীদের মধ্য থেকে হবেন নাকি তারা হুর আল আইনদের মধ্য থেকে হবেন মধ্যে অধিকাংশ হচ্ছে বলেছেন আর আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম এবং দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশ নারী এবারে আসুন যে নেওয়া যাক শিশুদের ক্ষেত্রে কি হবে যে সমস্ত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 আলমদের ইজমা বা ঐক্যমত রয়েছে যে মুসলিমদের যে সমস্ত সন্তানাদি দায়িত্বশীল হওয়ার বয়সের পূর্বে মৃত্যুবরণ করবে তাকলিফের আগে তারা জান্নাতি। এবং এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি আল্লা তিনি কোরআনে বলেছেন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 তাহলে সেই মুসলিমকে আল্লাহর রহমত করাবে। তাকে আল্লাহর রহমত জানাবে সুতরাং মুসলিমদের একটি বর্ণনা আমরা দেখতে পাচ্ছি আবু সাইদ আল খুদ্ি রাজি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত তিনি বলছেন স্ত্রী লোকেরা একবার নবী করিম সাল্লাহিস্লামকে বলল যে পুরুষেরা আমাদেরকে পরাজিত করে রেখেছে অর্থাৎ রাসুল্লাহ সাল্লা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 তিনটি সন্তান মারা গেলে এটা তার জন্য জাহান নামের আগুন থেকে পর্দা স্বরূপ হবে একজন মহিলা বলল যদি দুইটি সন্তান হয় হাসদুল্লাহ সাল্লাস্লাম বললেন দুটি হলেও এবং এই বিষয়ে আবহরাই রাজু তিনি বলেন এই হাদিসে বর্ণিত তিনটি সন্তান হওয়ার অর্থ এমন সন্তান যারা গুণাহ করার বয়স হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছে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 আয়ীা রাজি আল্লাহা থেকে বর্ণিত রাসুল্লাহাম বললেন তুমি কি জানো না আল্লাহ জান্নাল সৃষ্টি করেছেন এবং তিনি জাহান্নামও সৃষ্টি করেছেন এবং তিনি জান্নাত এবং জাহান্নামের বাসিন্দাদেরকেও সৃষ্টি করেছেন অন্য কথায় রাসুল্লাইসাল্লাম ইসরাদিয়তান্হার এই কথাটিকে তিনি পছন্দ করেননি কেননা তিনি সুনির্দিষ্টভাবে বলছিলেন যে এই বাচ্চাটি জান্নাতে যাবে এ কারণে আমরাও সাধারণভাবে বলবো কিন্তু সুনির্দিষ্টভাবে কারো ব্যাপারে কখনো বলবো না সে জান্নাতে যাবেই তাহলে এবারে আসুন আমরা জেনে নেই যে সমস্ত শিশু কাফের কিংবা মুশরিকদের সন্তান তাদের কি হবে তাদের পরিণতি জান্নাত নাকি কি বুখারিতে বর্ণিত একটি হাদিস্লাম বলেন যেহেতু আল্লাহ আমরা দেখতে পাই এই বিষয়টিকে রাসুল্ল সাল্লাহাম উন্মুক্ত ছেড়ে দিয়েছেন আমরা এই বিষয়ে বিচার করবো না যে তাদের কি প্রণতি ঘটবে এবং ইবনে হাজারী তিনি এই হাদিসটির ব্যাপারে মন্তব্য করে বলেন তিনি বলেন আবু ইয়ালা থেকে বর্ণিত আরেকটি হাদী রয়েছে যেখানে রাসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে আবেদন করেছেন যেন তাকে মানবজাতির সকল শিশুদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি প্রদান করা হয় মুসলিম অমুসলিম নির্বিশেষে তিনি তাদের জন্য সাফায়া করেন রাসুল্লাহাল্লাম বলেন আল্লাহ আমাকে সেটা প্রদান করেছেন এবং এই হাদিসটি হাসান সহি নয় কিন্তু এটাকে আমরা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 এখন একই বিষয়ে এই হাবিসগুলোর মধ্যে আলেমগন কিভাবে সমন্বয় সাধন করেছেন কিছু লামা বলেছেন সকল শিশুরাই মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই জান্নাতি সমগ্র শিশুরাই জান্নাতি এবং এই মতামত প্রদান করেছেন আলজাউজি ইমাম আল নওয়বি এবং আল কর্তুবী রহমাউল্লাহ আল কর্তুবী তিনি বলেন এই বিষয়টিতে অমুসলিমদের শিশু সন্তান তাদের পরিণতি কী হবে এই বিষয়টিতে রাসুল্ল সাল্লিয়্লাম সময়ের ব্যবধানে বিস্তারিত ইলম লাভ করেছেন শুরুতে তিনি বলেছেন যে তারা তাদের পিতাদের সাথে জাহান্নামি হবে পরবর্তীতে তিনি বলেছেন যে এই বিষয়টি আমাদের বিচার করার বিষয় নয় যে তাদের পরিণতি কি হবে এবং এরপর তিনি বলেছেন যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তারা জান্নাত লাভ করবে ইমাম আল কুতুবী রাহমহল্লা তিনি বলেন যে এ কারণেই এই বিষয়টিতে আমরা আপাত বিরোধপূর্ণ দলিল দেখতে পাই যেহেতু রাসুল্লাহ সাল্লা সাল্লাম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 জান্নাতের নিশ্চয়তা যে কেউ পেয়েছে এটা আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না যতক্ষণ না রসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে এই বিষয়ে অবগত করেছেন কেননা কোনো একজন ব্যক্তিকে জান্নাত কিংবা জাহান নামের পাঠানোর কথা বলে মূলত আমরা নিজেদেরকে আল্লাহর পর্যায়ে তুই নিচ্ছি যেটা আমরা কখনোই নিজেদের জন্য চাইব না এটা সীমালঙ্ঘনের পর্যায়ে পড়ে যাবে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লা বলেছেন যে কোন একজন ব্যক্তির ভালো আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না সাহাবারা বললেন এমন এমনকি আপনাকেও না ইয়া রাসুল্লাহ সাল্লামে বললেন এমনকি আমাকেও নয় যদি না আল্লাহর রহমত এবং অনুগ্রহ আমার উপর বর্ষিত হয় চিন্তা করে দেখুন যদি রাসুল্লাহ সাল্লা মত একজন ব্যক্তি তিনি বলেন যে তার আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না নিশ্চয় তো দিতে পারে না যদি না আল্লাহর রহমত এবং অনুগ্রহ আমার উপর বর্ষিত হয় তাহলে আমাদের অবস্থান কি হবে সেটা আমরা নিজেরাই চিন্তা করে দেখতে পারি এবারে আসুন আমরা জেনে নেই রাসুল্লাহাম সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি কারা যাদের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তারা জান্নতি ব্যক্তি পুরুষদের মধ্য থেকে জান্নতি ব্যক্তিদের সর্দার কারা তীর একটি হাদিসে এসেছে আলী আদিল তোলা কর্তৃক বর্ণিত রাসুল্ল সাল্লাম তাকে বলেছেন আবু বকর এবং ওমর রাজি আল্লাহ আল্লাহমা তাদের দুইজন সম্পর্কে তিনি আলী রাদি আল্লাহ আল্লাহমকে বলেছেন আবু বকর এবং ওমর উভয়ে বৃদ্ধ বয়সের মৃত্যুকরণকারী মুসলিমদের নেতা বা সর্দার হবেন তারা পূর্ববর্তী উন্মতের লোক হন অথবা পরবর্তী উন্ম্মতের তবে নবী রাসুলগণ ব্যতীত অর্থাৎ রাসুল্লাহ সাল্লাসলাম বলেছেন যে আম্বিয়া বা নবী রাসুল ব্যতীত বাকি সমস্ত ব্যক্তিদের মধ্যে হতে জান্নাতিদের মধ্যে আবু বকর এবং ওমর তারা দুজন সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং এরপর রাসুদুল্লাহ সাল্লাম আলী রাজিউল্লা তালনকে বলেন তুমি তাদেরকে এই কথাটি জানিও না সুতরাং আমরা দেখতে পাচ্ছি ত্রিমেদির এই হাদিস থেকে আম্বিয়াদের পরে নবী রাসুল ছাড়া বাকি সমস্ত মানুষদের মধ্য হতে আবু অকর এবং ওমর রাজি আল্লাহমা তারা আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি ত্রিমেদিতে আরও একটি বর্ণনা এসেছে রাসুদুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে জান্নাতে তরুণদের সর্দার বা তরুণদের নেতা হবে হাসান এবং হুসাইন তারা রাসুল্লাহ সাল্লা সাল্লামের নাতি এবং আলী বিন আবিত আলী রাজ সন্তান এবং মুসলাদ আহমাদ একটি হাদিস রয়েছে যেখানে রাসুল্লাহলাম বলেছেন যে একজন ফেরেস্তা রাসুল্লাহ সাল্লা নিকট আসলেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই ফেরেস্তা কখনোই এর আগে তার নিকট আগমন করেননি এবং তিনি শুধুমাত্র এটা বলার জন্য এসেছিলেন যে জান্নাতে যুবকদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত দুইজন ব্যক্তি হলেন হাসান এবং হুসাইন রাজাদিয়াল্লাহ তাহ আনহমা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 সরদার বা সবচেয়ে শ্রেষ্ঠ কারা রাসুদুল্লাহ সাল্লাই সাহাবিদের মধ্যে ছিলেন এমন একটি পরিস্থিতিতে তিনি বালুর মধ্যে একটি লাঠি দিয়ে চারটি লাইন টানলেন চারটি রেখা টানলেন এবং এরপর সাহাবিদের উদ্দেশ্যে বললেন তোমরা কি কেউ জানো কেন আমি চারটি লাইন টানলাম সাহাবারা বললেন না ইয়া রাসুল্লাহ রাসুদুল্লাহ সাল্লাই বললেন জান্নাতে নারী জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন চারজন মারিয়াম বিনতে ইমরান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 ফেরা বল হে মারিয়াম আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন এবং আমরা জিব্রাহীল আল্লাহ ইসলামের সেই হাদিসটি সম্পর্কে জানি যেখানে জিব্রাহীল সালাম প্রেরণ করেছিলেন খাদিজারাদিয়াল আনহার প্রতি তার নিজের পক্ষ থেকে এবং আল্লাহ সু হানহত পক্ষ থেকে তিনি নিজে এসে সালাম পথি দিয়েছিলেন তার পক্ষ থেকে এবং আল্লাহ সহ পক্ষ থেকে এবং তাকে জান্নাতে একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করেছিলেন আমল অনুযায়ী পুরস্কার খাদিজা রাজিউল আনহা তিনি মক্কাতে অত্যন্ত অল্প পরিসরের একটি স্থানে বসবাস করতেন এবং এ কারণে আল্লাহ সহ তাকে জান্নাতে একটি প্রাসাদের সুসংবাদ প্রদান করেছিলেন এবং এছাড়াও আমরা জানি খাদিজা রাজি আনহা তিনি অত্যন্ত দুঃখ কষ্ট সহ্য করেছেন কঠোর পরিস্থিতি মোকাবেলা করেছেন শুধুমাত্র তার সম্পর্কে আল্লাহ মোহাম্মতাল কুরআনে উল্লেখ করেছেন এবং আসিয়া সম্পর্কে ফেরাউনের স্ত্রী তার সম্পর্কে আলোচক আনে বলেছেন আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী ফেরাউনের পত্নীর উদাহরণ দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলল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 ঈসা আলহিসামকে লালন পালন করে বড় এবং আসিয়া ফেরাউনের স্ত্রী তিনি পৃথিবীর জন্য ইসা এবং মুসা আলাইহিমুসালাম তাদের মতো মহাপুরুষ তৈরি করেছিলেন এবং এরই ফলাফলস্বরূপ আল্লাহ সুহাম তাল্লা তাদের প্রচেষ্টার ফলাফল হিসেবে তাদেরকে জাননাতে সর্বোচ্চ মর্যাদার অধিকারিনী করেছেন খাদিজা তার এমন একজন নো নো তিনি স্বামীকে তার সৎ কাজে সহযোগিতা করা মানসিকভাবে সমর্থন দেওয়া খাদিজা রদুল্লাহ আনহা তিনি একজন আদর্শ স্ত্রীর ভূমিকায় সফলতা অর্জন করেছেন ফাতিমা রাদিল তার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 এবং আমরা দেখতে পাচ্ছি এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য একটি সম্মানজনক বিষয় ছিল কেননা তান্নাতি নারীদের মধ্যে দুইজন সর্বশ্রেষ্ঠ নারী সরাসরি তার সাথে সম্পর্কিত ছিলেন একজন তার স্ত্রী খ্যাতিজা এবং অপরজন তার কন্যা ফাতিমা এবং এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করছি আপনারা আমাদের কথা শুনছেন এবং আপনি যদি সত্যিই একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আমাদের এই কথাগুলো শোনার পর নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখা দরকার পর্যালোচনা করা দরকার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 কিন্তু একই সাথে একই হাদিসে একত্রে যে দশজনের নাম এসেছে সেই সৌভাগ্যবান ব্যক্তি আশারাই মুবসারা তারাকারা তিনি মিজিতে বর্ণিত রয়েছে রাসুদুল্লা সোহা ইসলাম বলেছেন সেই সৌভাগ্যবান দশজন ব্যক্তি সম্পর্কে আবু বকর জান্নাতি অমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি আজুবাইয়ের জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সাদ জান্নাতি সঈদ জান্নাতি আবু উবায়দা ইবিন আল জর্রাহ তিনিও জানাতি এবং আমরা দেখতে পাই আবু মুসা আল্লাহর শারি থেকে বর্ণিত বুখারের একটি হারিস আবু মুসা আল্লাহ শারি থেকে বর্ণিত তিনি একদিন অজু করে ঘর থেকে বের হলেন এবং মনে মনে স্থির করলেন যে আমি আজকে সারাদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে কাটাবো তার থেকে পৃথক হবনা তার সাথে একত্রে থাকব আবু মুসা মসজিদে গিয়ে নবী সাল্লাহ সাল্লামের খোঁজ নিলেন সাহাবিগন তাকে বললেন যে তিনি এইদিকে বের হয়ে বেরিয়ে গেছেন বের হয়ে গেছেন আমিও সেই পথ ধরে তার খোঁজে জিজ্ঞাসাবাদ করতে থাকলাম এবং শেষ পর্যন্ত তিনি আরিস কুপের কাছে গিয়ে পৌঁছালেন এবং আমি কুয়োর দরজার নিকট গিয়ে বসে পড়লাম দরজাটি খেজুরের শাখা দিয়ে তৈরি করা ছিল এবং রাসুদুল্লাহ সাল্লাস্লাম সেখানে তার প্রয়োজন সেরে রু করলেন তখন আমি তার নিকটে গিয়ে দাঁড়ালাম এবং দেখতে পেলাম যে তিনি আরিস কুয়োর কিনারায় বসে বাঁধের মাঝখানে বসে হাঁটু পর্যন্ত পা দুটি কুয়োর ভেতরে ঝুলিয়ে রেখেছেন এবং আমি তাকে সালাম করলাম এবং ফিরে এসে দরজায় বসে রইলাম এবং মনে মনে স্থির করলাম যে আজকে আমি রাসুদুল্লাহ সাল্লা দারোয়ান হিসেবে দায়িত্ব পালন করব। অর্থাৎ যদি কেউ রাসুল্লাহ সাল্লাহসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে আবু মুসলা প্রথমে অনুমতি নিয়ে আসবেন পরবর্তীতে তারা রাসুদুল্লাহ সাল্লাস্লামের সাথে সাক্ষাৎ করবেন যেহেতু রাসুল্লাহ সাল্লাহাম একান্ত ভাবে নিজের সময় কাটাচ্ছেন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 আবুকর রাদিউতালহু তিনি ভেতরে আসলেন এবং তিনিও রাসুল্লাহ সাল্লামের মতো একই ভঙ্গিতে বসলেন এবং তার ডান পাশে বসলেন আবু মোসা বলেন আমি ফিরে এসে দরজার পাশে বসে বললাম। এবং তখন তিনি চিন্তা করতে লাগলেন আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার ভাইকে অজুকর অবস্থায় রেখে এসেছিলাম এবং তার আমার সাথে একত্রিত হওয়ার কথা ছিল আমি মনে মনে বলতে লাগলাম আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে যেন তাকে এখানে নিয়ে আসেন যেহেতু রাসুল্লাহ সাল্লাম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 ভেতরে আসুন রাসুল্লাহ সাল্লামাম আপনাকে জাননাতে সুসংবাদ দিচ্ছেন তিনি ভেতরে প্রবেশ করলেন এবং রাসুল উল্লাহ সাল্লা বাম দিকে একই ভঙ্গিতে কোর ভেতরের দিকে পা ঝুলিয়ে তিনি অবসে পড়লেন আমি আবার ফিরে আসলাম এবং বলতে লাগলাম আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে যদি আমার তাকে নিয়ে আসেন এরপর আরেক ব্যক্তি এসে দরজা করা নামতে লাগলো আমি জিজ্ঞাসা করলাম কে তিনি বললেন উসমান ইবনে আফান আমি বললাম থামুন আপনার জন্য অনুত নিয়ে আসি নবী সাল্লা ভাইসাল্লামের খেদম দিকে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 তিনি বলেছেন যে আমি এই বসার অবস্থান আল্লাহ আপনাকে একটি সম্মানের চাদর বা পরিচ্ছদ দান করবেন এবং লোকেরা এটা ছিনিয়ে নেওয়ার জন্য আপনার সাথে বিগ্রহে ঝগড়ায় লিপ্ত হবে আপনি কখনো তাদেরকে সেটা দিবেন না এবং যখন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম উসমানকে এই বিষয়ে বলেছিলেন তখন উসমান জানতেন না যে আসলে এই কথার মাধ্যমে রাসুল্লাহ সাল্লু আসলাম কী বোঝাতে যাচ্ছিলেন এই সম্মানের চাদর এটা আসলে কি পরবর্তীতে আমরা দেখতে পাই সেই চাদর বা পরিচ্ছদ এটা ছিল খিলাফা ওসমান ইবনে আফমান তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে রাসুল্লাহ সাল্লাম এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন যে লোকেরা সেই খিলাফা তার কাছ থেকে চিনিয়ে নেওয়ার জন্য আসবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তিনি কখনো যেন সেটা তাদেরকে না প্রদান করেন যখন তিনি সেই পরিস্থিতিতে উপনীত হলেন তখন তিনি সেই বুঝতে পারলেন এবং খিলাফত জানালেন এবং তিনি মধ্যে অনেক তরুণ সাহাবি ছিলেন যারা তাকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন যাদের মধ্যে ছিলেন আল হাসান এবং হুসাইন রাজিউল হুমা কিন্তু উসমান তিনি কখনোই চাননি যে তার জন্য এক ফোটা রক্তপাত শুরু হোক পরবর্তী ঘটনা আমরা জানি খারেজিরা তার ঘরে জোরপূর্বক প্রবেশ করে এবং উসমান রাজি ইতালকে শহীদ করে দেয় এবং এমন একটি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন যখন তিনি কুরআন করছিলেন এবং মুসহাফের উপর তার রক্ত ছড়িয়ে পড়ে আবু মুস আল্লাহ শারী এই হাদিসটিতে তিনি বলেন তিনি ঠিক সেভাবেই বর্ণনা করেছেন যেভাবে কুয়োর কিনারায় তাদের বসার অবস্থান ছিল রাসদুল্লাহ সাল্লা বসেছিলেন কুয়োর কিনারায় আবু বকর এবং ওমর তার দুই পাশে ছিলেন এবং ওসমান একটু দূরে এবং ওসমান ছিলেন একটু দূরে উল্টো পাশে মুখোমুখি অবস্থানে কারণ সেখানে রাসুদুল্লাহ সালামের পাশে বসার মতো যথেষ্ট জায়গার অভাব ছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পাই রাসুদুল্লাহ সাল্লসলাম আবু বকর এবং ওমর তারা আইসারা দিলতো গৃহে সমাহিত হয়েছেন কিন্তু ওসমান বাকিতে সমাহিত হয়েছেন যা একটু দূরে অবস্থিত এবং আসুন আরও জেনে নেই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 নির্মীতিতে বর্ণিত একটি হাদিসের রাসুল্লাহ সাল্লাই বলেছেন আমি জাফর ইবিন আবি তালিবকে দেখেছি জান্নাতে ফেরেস্তাদের সাথে উড়ে বেড়াচ্ছেন দুইটি পাখা নিয়ে জানাতে ফেরেস্তাদের সাথে জাফর ইবিনবী তালিব রাজি উত্তানহ তিনি উড়ে বেড়াচ্ছেন এবং কেন তিনি দুইটি পাখা নিয়ে উড়ে বেড়াচ্ছিলেন আমরা দেখতে পাই জাফর ইবিন আবিতালি ইব রাজিউলানহ তিনি রোমানদের বিরুদ্ধে যে বাহিনী পাঠানো হয়েছিল সেই বাহিনীর একজন সেনাপতি ছিলেন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 তৃতীয় জান্মাতের সুসংবাদপ্রাপ্ত আরেকজন ব্যক্তির কথা আমরা জানতে পারি তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্হতাল আহমদ এ বর্ণিত একটি হাদিসে রয়েছে যখন মুওয়াজ ইবনে জাবাল রাধিয় মৃত্যুসজ্জায় মরণাপন্ন একটি অবস্থায় ছিলেন মুওয়াজ ইবনে জাবাল আমরা তার সম্পর্কে জানি তিনি একজন আলীম ছিলেন এবং তখন তার একজন ছাত্র তাকে বললেন আমাদেরকে একটি উপদেশ দিন মুওয়াজ ইবনে জাবাল রাদিউদ্দন তিনি বলেন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 যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এবং জওয়ার রাজিউত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি তিনি হলেন জান্নাতবাসীর দশম ব্যক্তি এবং এখানে এই হাজিসটিতে আমরা বলছি যে তিনি দশম ব্যক্তি হিসেবে জানতে থেকে প্রবেশ করবেন বরং এর দ্বারা এখানে বোঝানো হয়েছে যে তিনি সবার আগে জানান থেকে মধ্যে একজন ব্যক্তি আবদুল্লাহ ইবনী সালাম আবদুল্লাহ সালাম ছিলেন মদিনার প্রধান ইহুদি ধর্মযাজক এবং তিনি তাওরাতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইসলামের আগমন সম্পর্কে বর্ণনা তিনি জানতেন এবং যখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি মদিনায় আসলেন হিজরতের মাধ্যমে তিনি তাকে চিনতে পারলেন আবদুল্লা সালাম তিনি তাকে চিনতে পারলেন এবং রাসুল্লাহ সাল্লাইের উপর ইমান আনেন চতুর্থ জাইদ ইবিনারিসা রাসুল্লাহ বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং একজন তরুণীকে দেখলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কার সহধর্মিনী সে জবাব দিল হারিসা হারিসার জাইদ ইবিন হারিসা ছিলেন আরেকজন ব্যক্তি যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আই সাহেব দোত থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লা বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং দেখলাম যে জানাতে জাইদ ইবিন আমর আমরা আরেকজন সাহাবির নাম জানছি যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তিনি হচ্ছেন জাই আমরাম আমি জানে দেখলাম জাননাতে সাল্লাহিসের নবুয়াত লাভের পূর্বে মৃত্যুকরণ করেছিলেন রাসুল্লাহ সাথে তার সাক্ষাৎ হয়েছিল জাননাতে জাইদ তিনি ইব্রাহিমের দিন তাওহিদ প্রচারে নিয়োজিত ছিলেন তিনি ছিলেন হকের উপর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 রসুল্লাহাম বলেছেন আমি ব্যক্তি যিনি জান্নতে সুসংগতপ্রাপ্ত তিনি হচ্ছেন বিলাল রাদি আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং কিছু একটা আওয়াজ শুনলাম অর্থাৎ তিনি কারো একজন হেঁটে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলেন এবং রাসুল্লাহ সাল্লু আসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন ইনিকে জিব্রাহিল আলাইসাল্লাম বললেন ইনি হচ্ছেন বিলাল মুআসিন যখন রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম ফিরে আসলেন তখন তিনি বললেন বিলাল সফল হয়েছে আবুদ্দারদাহ আর একজন সাহাবি যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম আবুদারদাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার উদারতা এবং তার মহত্বের জন্য এবং তিনি মদিনার সবচেয়ে উৎকৃষ্ট ভূমি খয়রাত করেছিলেন আরো কিছু হাদিস রয়েছে যেখানে অন্যান্য সাহাবিদের সম্পর্কে বলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সাহাবাগণ তারা দলগতভাবে বা এজ এ গ্রুপ তারা জান্নাতদের সুসংবাদ লাভ করেছেন দলগতভাবে ভাবে সুসংবাদ লাভ একটা গ্রুপ হিসাবে বা দল হিসাবে যারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন বদর যুদ্ধে এবং হুদাই বিহা সন্ধির পূর্বে গাছের নিচে বাইয়াদ গ্রহণকারী সাহাবিগণ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালাম বলেছেন বদরের যুদ্ধে এবং হুদাইবি সন্ধিতে অংশগ্রহণকারী কোন একজন ব্যক্তি হবে না। বদরের যুদ্ধে এবং হুদাই বিহার সন্ধিতে অংশগ্রহণকারী কোন লোক জাহান হবে না। এবং আরো রয়েছেন মুহাজির সাহাবিগণ মক্কা থেকে মদিনায় হিজরতকারী সাহাবিগণ তাদের সম্পর্কে দিয়েছেন রাসুল্লাহ সাল্লা আমর রাজি থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা বলেছেন তোমরা কি জানো আমার মধ্যে কোন দলটি সর্বপ্রথম জান্নাতে যাবে আমি বললাম আল্লাহ এবং তার রাসুল্লা সবচেয়ে ভালো জানেন তখন তিনি বললেন মক্কা থেকে মদিনায় হিজরতকারীরা কিয়ামতের দিন জান্নাতে দরজায় আসবে আর তাদের জন্য দরজা খুলে যাবে জান্নাতের প্রহরী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 আর যারা সর্বপ্রথম এবং যারা তাদেরকে অনুসরণ করেছে আল্লাহ সেই সমস্ত হয়েছে এবং তাদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন কানন কুঞ্জ যার তলদেশ দিয়ে প্রবাহিত ছরণাসমূহ সেখানে তারা থাকবেন চিরকাল এবং এটাই হচ্ছে মহান সফলতা মহান কৃতকার্যতা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 সেটা ওই লোকটির সারা জীবনের নেক আমলের থেকে অনেক বেশি মূল্যবান লোকটি ধারণা করেছিল সে আল্লাহর সবচেয়ে বেশি ইবাদতকারী ব্যক্তিদের মধ্যে একজন কিন্তু যদি আমরা চিন্তা করি একজন মানুষ হিসাবে কখনো কি সে গুন করেনি কখনো কি সে বিশ্রাম নেয়নি কখনো কি তার উত্থান পতন হয়নি যদিও সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে আলোচক মহতাল্লার ইবাদত করার জন্য কিন্তু এরপর অনিসেহে চব্বিশ ঘন্টা সে আল্লাহর রহমতে পরিবেষ্টিত ছিল নিশ্চয়ই সে প্রতিদিন চব্বিশ ঘণ্টা ইবাদতে কাটিয়ে দেয়নি এবং একই সাথে আলসু মোহাম্মত আল্লাহর বিভিন্ন নিয়ামত তার প্রতি ছিল তার কর্ণ মন সুস্বাস্থ্য সম্পদ ইত্যাদি এবং এ কারণে আমরা দেখতে পাই রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলেছেন যে তার নিজের আমলও তাকে জান্মাতে প্রবেশের নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারবে না এবং হাদিস টিভুখারিতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম তার নিজের ব্যাপারে বলেছেন তার নিজের আমলও তাকে জান্মাতে প্রবেশে নিশ্চয়তা দিতে পারবে না তাহলে আমাদের কৃত আমাদের যত বেশি সম্ভব ভালো কাজ নেওয়ার চেষ্টা চালিয়ে যাব এবং জান্নাত সংশ্লিষ্ট খুঁটিনাটি কয়েকটি বিষয় যার মধ্যে এখন আমরা জানবো আমাদের দৈহিক আকৃতি জান্নাতিদের বয়স ঘুম ইত্যাদি জান্নাতের যারা অবস্থান করবে সেই সমস্ত জান্নাতি ব্যক্তিদের দৈহিক গঠন কেমন হবে কাসু সালাম বলেছেন আল্লাহ প্রায় ষাট বিঘদ বিঘত প্রবেশ করবে তাদের সবার আকার আকৃতি হবে আদম আলাহি ইসাল্লামে এবং আদম সৃষ্টির পরবর্তীতে তার থেকেই সমস্ত সন্তান সন্ততিরা সৃষ্টি হয়েছেন তথা মানবজাতির আকৃতি সৃষ্টি হয়েছে এবং কালের আবর্তে মানুষের আকৃতি ছোট হয়ে বর্তমান অবস্থায় এসেছে যখন সৃষ্টি আদমআ তিনি ছিলেন প্রায় ষাট বিঘত বা ৩০ মিটার উচ্চতা সম্পন্ন এবং জান্নাতি ব্যক্তিদের আকৃতি হবে অনুরূপ জান্নাতীদের বয়স তিন বর্ণিত একটি হ্যারিসে আমরা জানতে পারি যে জান্নতে যারা প্রবেশ করবে তাদের সবার বয়স হবে তেত্রিশ বছর এবং জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে রাসীল্লাহ সাল ইসলাম বলেছেন ঘুম মৃত্যুর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 জান্নাতে প্রবেশ করা না পর্যন্ত আমরা কখনোই জান্নাতের বাস্তব স্বরূপ উপলব্ধি করতে পারব না বলেন আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামতরাজি এবং বিশাল রাজ্য দেখতে পাবেন আল্লাহর অসীম দানের কারণে আমরা হব এক একজন বাদশাহের মতো রাজার মতো এবং আমাদের বনের ইনশাল্লাহ তার হবেন রানীর মতো এবং সব শেষে জান্নাত এবং দুনিয়ার মধ্যে আমরা একটি তুলনামূলক আলোচনা করতে চাই জান্নাত বনাম দুনিয়া আল্লাহ সোহামতাল্লাহ তার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছেন আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য পার্থিবের সৌন্দর্য স্বরূপ দিয়েছি আপনি সেগুলোর নিক্ষেপ করবেন কে বলছেন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 কারণে আমরা বলেছি পরিমাণ বা কোয়ান্টিটি বা প্রাচুর্যের কথা জান্নাতের সব কিছুর প্রাচুর্য নূনতম দুনিয়ার দশগুণ পায়ের থেকেও বেশি আল্লাহলা বলেছেন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 চূড়ান্ত আনন্দ চূড়ান্ত তৃপ্তি বলে কিছু নেই দুনিয়ার সব কিছুরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা ত্রুটি রয়েছে পার্শ্ব রয়েছে দুনিয়ার কোনো একটি বিষয় সম্পূর্ণরূপে বিশুদ্ধ নয় চলুন দেখা যাক কিছু বিষয় যেগুলোকে আমরা দুনিয়াতে আনন্দদায়ক মনে করি উদাহরণস্বরূপ খাদ্যের কথাই ধরুন এক মুহূর্তের জন্য আপনি ভাবুন যে আপনার খাদ্য যেখানে হজম হচ্ছে আপনার পরিবাকতন্ত্র এটা আপনার জন্য স্বচ্ছ উন্মুক্ত করে দেওয়া হল আপনি দেখতে পাচ্ছেন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 চিন্তা করতে গিয়ে বলেছেন যদি একজন মানুষ এটা সম্পর্কে পরিপূর্ণভাবে চিন্তা করত তারা কখনই তা করতো না সুতরাং মূলত এটাই হচ্ছে দুনিয়া দুনিয়ার সবকিছু মুখোষে ঢাকা। যখন আপনি বাইরের আবরণটা খুলে ফেলবেন তখন দেখতে পারবেন ভেতরে কত জঘন্য কত বিহৎস। দুনিয়াতেও রয়েছে এবং আখিরাতেও আছে এমন চারটি উপাদানের মধ্যে একটা তুলনা করে দেয় সেই চারটি বিষয় হচ্ছে মদ পানি দুধ এবং মধু মদ দুনিয়ার মদ বিশুদ্ধ নয় তাতে নানা রকম ক্ষতিকর উপাদান মিশ্রিত থাকে অপরদিকে জান্নাতের মদ সম্পর্কে জান্নাতের সুরা সম্পর্কে তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতাল হবে না পানি পানি যদি কোনো একটি স্থানে দীর্ঘ সময়ের জন্য বদ্ধ অবস্থায় থাকে আটকে থাকে তাহলে সেখানে শেওলা বা শৈবাল জন্মায়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 জান্নাতে চারটি নদীর কথা কথা মহাতালয় আমাদেরকে কুরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেগুলো হবে আপনার মালিকানায় এবং সেগুলো হবে পবিত্র এবং সেখানে আপনার সাথীরাও হবেন পবিত্র দুই মহিলারা বিভিন্ন রকম প্রাকৃতিক প্রক্রিয়া অতিক্রম করে থাকেন যেমন ঋতুচক্র এই ধরনের কোন কিছুর অস্তিত্ব জান্নাতে থাকবে না অপুরন্তু তারা হবেন একটি বিশুদ্ধ অন্তরের অধিকারিণী অনেক মানুষ রয়েছেন যারা বাহ্যিকভাবে সুন্দর কিন্তু তাদের অন্তর দূষিত এবং এই ধরনের সৌন্দর্য অর্থহীন কিন্তু আপনার জান্নাতের সাথীরা তারা অন্তরের কলুষতা বা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবেন এবং হৃদয়সমূহ অন্তরগুলো হবে একটিমাত্র মানব হৃদয়ের ন্যায় আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের যে তথ্যগুলো জানিয়েছেন কোরআনের মাধ্যমে রাসুল্লা সাল্লাস্লাম আমাদেরকে জানিয়েছেন তার হাদিসের মাধ্যমে এবং এগুলো হচ্ছে জান্নাত এবং জাহান্নামের একটি সামান্য কেবল এক ঝলকে বর্ণনা মাত্র কিন্তু প্রকৃত বিষয়সমূহ এটা সংরক্ষিত রয়েছে আখিরাতের জন্য বাস্তবতা হচ্ছে হচ্ছে দুনিয়ার আনন্দ দুনিয়া আপনি খাবার খেতে ভালোবাসেন আপনি এক নাগারে খাবার খেতে পারবেন না কিছুক্ষণ খাওয়ার পর আপনার সেই খাবারের প্রতি আগ্রহ কমে আসবে এবং বেশি খেলে আপনার স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দেখা দিবে আবার আমরা দেখতে পাই এ পৃথিবীতে যারা রয়েছে যারা অনেকে ভালো খাবার কেনার সামর্থ্য রাখে না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 وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله واصحابه